চুর্দশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ অভিনয় সমাপ্ত হইল ঠাকুর গাড়িতে উঠিতেছেন একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন কেমন দেখলেন ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন আসল নকল এক দেখলাম গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন ক্ষণ পরে প্রেমও ভরে আপনা আপনি বলিতেছেন হা কৃষ্ণ হে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ কৃষ্ণ মন কৃষ্ণ আত্মাকৃষ্ণ দেহ কৃষ্ণ আবার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মমজীবন গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন মনি কাছে বসিয়া ঠাকুর স্বস্নেহে তাহাকে বলিতেছেন তুমি কিছু খাও না হাতে করিয়া মিঠাই প্রসাদ দিলেন এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে আরও দু তিনটি ভক্ত মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন গৌর নিতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনেছি হে আমি গিয়েছিলাম কাশীপুরে আমায় কয়ে দিলেন কাশি বিশ্বেশ্বরী ও সে পরব্রহ্ম শচির ঘরে আমি চিনেছি হে পরব্রহ্ম আমি গিয়েছিলাম অনেক ঠাই কিন্তু এমন দয়াল দেখি নাই তোমাদের মতো তোমরা ব্রজে ছিলে কাণাই বলাই এখন নদে এসে হলে গৌর নিতাই রূপ লুকায়ে। ব্রজের খেলা ছিল দৌড়া দড়ি। এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি হরিবোল বল হে প্রেমী মত্ত হয়ে ছিল ব্রজের খেলা উচ্চরল, आज नदर खेला केवल हरिबोल ओहे प्राण गौर तुम्हारक अंग गे ढाका केवल आयन बाँे दयाल गौर तुम्हार पतीत पावन नाम शुने बड़ भरसा पे मने ओहे पतित पावन बड़ आशा करे हमारे राखचरण छाय दिए ओहे दयाल गौर জগাই মাথাই গেছে প্রভু সেই ভরসা আমার আছে মনি সঙ্গে সঙ্গে গাইতেছেন মহেন্দ্র তীর্থে যাইবেন ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে কিন্তু শীঘ্র এসো আহা অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম তা একবার দেখা হলো বেশ হলো। মহেন্দ্র আজ্ঞা জীবন সার্থক হল শ্রীরামকৃষ্ণ সার্থক তো আছে নি আপনার বাপও বেশ সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস মহেন্দ্র আজ্ঞা কৃপা রাখবেন যেন ভুক্তি হয় শ্রীরামকৃষ্ণ তুমি খুব উদার সরল উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না কপটতা থেকে অনেক দূর মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন গাড়ি চলিতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি যদু মল্লিক কি করলে মাস্টার স্বগত ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিকাইতে দেহ ধারণ করিয়াছেন